প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলা পিস টিভি থেকে ইসলামী আলোচনা শুনছেন আর আজকের আলোচনা পূর্ব আলোচনা যে ধরে অপব্যয় এবং অপচয় এটা ইসলামী জায়েজ না যার মালধন আছে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 কাল আল্লা অপছন্দ করে কোন ভালো আলোচনা করো ভালো আলোচনা না করলে মন্দ কে আল্লাহ অপছন্দ করেন আতাল মাল। আর মাল নষ্ট করা আল্লাহ করেন আপনার মাল আছে আপনি নষ্ট করবেন তা না আপনার এখতিয়ার ভক্ত না আল্লাহ তালা আমাদের জন্য আমাদের মাল নষ্ট করাকে অপছন্দ করেন ওয়া ক্যা আর বেশি বেশি প্রশ্ন করা ফালতু প্রশ্ন করা বাজে প্রশ্ন করা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 তুলে মানে মাল নষ্ট করা যাবে না এই জন্য কোরআন তোমরা নির্বোধদেরকে তোমাদের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 বৈধ নয় কারণ তাতে মাল নষ্ট হবে রাহুলো যে সমস্যা নেই এবং দান সদকা করো তবেলা তার মানে তাতে অপচয় করোনা আর অহংকার করো না খাও খাওয়াতে অপচয় করো না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 তাতে ইসলামের বা মুসলমানদের অর্থনৈতিক ক্ষতি অনেক হতে থাকে যা বুঝতেই পাচ্ছেন যে সমাজের জন্য এবং দেশের জন্য তা বড় ক্ষতিকর মুসলমানদের জন্য তা বড় ক্ষতিকর অনেকে দেখা দেখাদেখিতে অপচয় করে যে ও করছে আমি করব। আমার বোন করছে অথবা আমি পারবো না কেন আমার ভাবি করছে আমি পারবো না কেন দেখা দেখি। হাতির মতো কি ব্যাংক লাগতে পারবে নাকি কি ফেটে ফুটে শেষ হয়ে যাবে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 মাদকদ্রব্য সেবন করে অনেকে ইসলামী জ্ঞান নেই ইসলামে যেটা হারাম আল্লাহ আমার হিসাব নেবেন যদি এই জ্ঞান থাকতো তাহলে নিশ্চয়ই এত টাকা সে ব্যয় করতো না খরচ করতো না মানুষের মাঝে সেই জ্ঞান নেই সেই রকম জীবন নেই সামাজিক জীবনযাত্রা রকম সভ্যতা সংস্কৃতি তার মাঝে থাকে না যার ফলে তার শুধুমাত্র দুনিয়া দুনিয়া দুনিয়া মানুষ দেখেন উদ্ধস আছে ছুটছে আপনি যান এই যে রোডগুলো গাড়ি ছুটছে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 তাদের মতো খরচ করতে চায় তাদের মতো ঘর বানাতে চায় তাদের মতো বাথরুম তাদের মতো লেবাস পোশাক আর বুঝতেই পাচ্ছেন তাদের মতো করতে গেলে তাদের সবই দামি দামি ব্যাপার আর সব করতে গেলে তাদের পায়ে পা মিলাতে গেলে তাদের কাঁধে কান মিলাতে গেলে আমাকে খরচ বেশি করতে হবে আর এই কারণে বেশি খরচে পাল্লায় পড়ে আর বেশি খরচ করে বসে তেমনি একটা কারণ হলো বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট টেলিভিশনে কিংবা নেটে কিংবা পেপারে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 नतून सना क्या अपचय आतन एक मडल ड्रेस नेमे तक से ड्रेसा ने महिला ने आगे नेमिला जख अहिला लेबास पड़े आखिर तरह हिंसा है तक एक कथा बोलते खराब भावते पर विशेषकर महिला किंतु ज्ञानी बोलें महिला एकम्र महिला गाए एक कपड़ आखले हिंसा करना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 বিশ্বের সবচেয়ে বড় ডিস খাবারের ডিশ সেখানে বানানো হচ্ছে প্রচুর টাকা ব্যয় করে কিছু খাওয়া হয় বাকি কী করা হয় ফেলে দেওয়া হয় অনেকে দেখবেন তার ছেলে মেয়ের বিবাহে কিংবা নিজের বিবাহে বড় বড় অভিনেতা দেখে কি করছে আহ্বান করছে কিন্তু তারা তো এমনি আসবে না তারা পয়সা নেবে প্রচুর টাকা নেবে কয়েক মিনিট থাকবে তারপর চলে যাবে এতগুলো টাকা শুধু ব্যয় করছে কেন প্রসিদ্ধির জন্য যে বলবে দেখো অমুকের দেওয়া ছিল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 অনেক সময় দেখবেন কোনো একটা জিনিস বিক্রি হচ্ছে বলা হলো এই একটা এমন জিনিস যদি আপনি ঘরে রাখেন তাহলে পরে আপনার এই হবে আপনার বেবরকতি দূর হবে আপনার চাকরি না হলে চাকরি পাবেন আপনার অসুখ হলে অসুখ ভালো হবে আপনার ছেলের পড়াশোনা না থাকলে পড়াশোনায় মন বসবে আপনার কত কি কত কি বলে দেওয়া হয় সে দাম কত পাঁচ হাজার টাকা পাঁচ টাকা দিয়ে দেখবেন ক্ষতি কেউ আমার টাকা আছে পাঁচ টাকা নিয়ে ঘরে লিখে রেখে নিলেন অথচ কিচ্ছু না এটা সেটিক তাই না এমন বিশ্বাস করা সেড়িক কিন্তু এই সিরকির পথে মানুষ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 হিসাব লাগবে এইসব অপচয় অপব্যয় সুতরাং তাদেরকে বোঝাতে হবে যে অপব্যয় করোনা অপচয় করো টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখেই কিনতে হবে কালকেই কিনতে হবে না এরকম প্রতিযোগিতামূলক মন রাখলে চলবে না সুতরাং দিনদারি খেয়াল থাকলে পরে নিশ্চয়ই আপনি অপব্যয় থেকে বাঁচতে পারবেন আর অপব্যয় যদি এখন করেন এমন সময় আসবে হয়তো বা আপনি নিজের এক সময়ে টাকা পাবেন না শেষ হয়ে গেছে যেজন দিবসে মনের হরসে জ্বালাই মোমের বাতি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 তো আপনি তাকে বাড়িতে রাখতে কদিন পছন্দ করবেন পছন্দ করতে চান না তাড়াতাড়ি প্রয়োজনীয় জিনিস বিক্রয় করে হয় না হয় না অনেক মানুষ এমন আছে যে জমি বেঁচে শোবার খাট তৈরি করে এমন মানুষ হবেন না আল্লাহ তালা আমাদেরকে জন্য আমরা অপব্যয় অপচয় থেকে নারী পুরুষ সবাই দূরে থাকতে পারি আমার প্রশ্ন আল্লাহ আমাকে যথেষ্ট ধন মালিক করেছেন এখন আমার পোশাক পরিচ্ছেদ বা খাবার দাবারে তা প্রকাশ পায় কিন্তু আমার মনে কোনো অহংকার নেই এখন এটাকে কি অপচয় বলা যাবে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 অমকের এইরকম বাড়ি আছে আমি তার থেকে ভালো বাড়ি আমাকে অমকের গাড়ি আছে আমি তার থেকে ভালো গাড়ি করবো তাহলে তো বুঝতেই পারছেন হলো এটাই তো আপসে গর্ব অহংকার করুন কিন্তু তার বাইরে যেন না যায় তার অতিরিক্ত যেন না হয়ে যায় অতিরিক্ত হলেই আপনার পাপে পড়তে হবে আল্লাহ আল্লাহাল আমাদেরকে তৌফিক দেন যেন আমরা ঠিক সঠিকভাবে আমরা আমাদের ধন ব্যয় করতে পারি সালামাইকুম আসসালাম আপনি একটু আগে বলেছিলেন যে যার নামাজ সোহিনা তার পিছনে নামাজও সহিনা এখন আমি যেখানে বাস করি সেখানকার আশেপাশের প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা জায়গাতেই তাদের নামা সহিনা এবং তারা মোশ্রেকের পর্যায়ে পড়ছে এবং তারা বিদাত করছে এখন আমি কি জামাত ছেড়ে দিয়ে বাড়িতে নামাজ পড়ব এটা আমার প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে হে যুবক যুবতীরা তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা বিয়ে করো সহজ কথা আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো হে যুবকের দল যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করো কারণ সামর্থ্য যুবতীর জন্য লাগে না আমাদের বর্তমান পরিবেশে যুবতীর জন্য সামর্থ্য লাগে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 এই হচ্ছে উদ্দেশ্য আল্লাহ মৌফিক দেন ও নবী মহম্মী ওহবাবি হজমিনবরক